ওসমা ইবনু জায়দ রদ্দিল্লাহ হতে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাহাকে এবং হাসান রদ্দিল্লাহ ত এক সঙ্গে তুলে নিতেন এবং বলতেন হে আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো কেননা আমিও এদেরকে ভালোবাসি